ইবনু উমার আদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত অশ্বের জন্য হাফা থেকে সানিয়াতুল বিদা পর্যন্ত এবং প্রশিক্ষণহীন অশ্বের জন্য সানিয়া থেকে বানু জুরাইকার মসজিদ পর্যন্ত দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলেন ইবনু উমার আদিলাহ তালাহ বলেন আমি উক্ত প্রতিযোগিতায় একজন প্রতিযোগী ছিলাম সুফিয়ান রহমতুল আলহী বলেন হাফা থেকে সানিয়াতুল বিদার দূরত্ব পাঁচ কিংবা ছয় মাইল এবং সানিয়া থেকে বানু জুরাইকার মসজিদের দূরত্ব এক মাইল